আগেকার সামনে উপস্থিত হয়েছি আরেকটি বিষয় নিয়ে সেটা হচ্ছে নামাজের সুন সমী আলোচনা নামাজের সুনত সাধারণত দুই প্রকার সম্পর্কীয় প্রথমত সেই তাকবির সময় বা তাকবির তাহরিমার সময় দুই হাত উঁচু করা এবং রুকুর সময় দুই হাত উঁচু করা রুকু থেকে উঠার সময় দুই হাত উঁচু করা এবং এর সেগুলা হম আপনার ছেড়ে দেওয়া হ্যাঁ এটাই কিন্তু মালিক থেকে মাথা উঠাতেন তখন দুই হাত উঁচু করতেন এবং তিনি বলেছেন যে সুর আক্রমশাম এমনটি করেছেন এটা কিন্তু আপনার মুসলিম শরীফ হাদিস হাদিস নম্বর তিনশত নম্বর এরকম ভাবে सुन्नत का दाणान अवस्थाएं फाका रखा की क्या विशेषकर जो बुकुते जाए तक हाथ दिए हाटू के मुठी मेरे धरा সেটাও আরেকটা সুন্নত কাজ আরেকটা হচ্ছে রুকু অবস্থায় পিঠকে আপনার লম্বা করে রাখা সমান্তরাল করে রাখা এবং মাথাকে তার বরাবর রাখা এটাও সুন্নত কাজ এই জাতীয় আরও অনেক সুন্দর কাজ আছে সেগুলোর বিশ্লেষণের এখন দরকার মনে করতেছে না আরো কিছু সুন্নত সুন্নতের সাথে সম্পর্ক কথার সাথে সেগুলো কয়েকটা বলে দিচ্ছি এক নম্বরে আছে যেমন দোয়া স্তেপথ যেটাকে বলে আমাদের দেশে ছানা বলে সেটার। सूरेपथ सुरे मिलानो हाँ एरक भावे रुकु सेजदर मध्य एक तस्वीर बसि पड़ा हाँ सेन्न एवं तब पर साल आगे दोआा इत्यादि करा से কারণ এই সুন্নত কাজের মধ্যেও আল্লাহ রসুলের আদর্শ কে মেনে নেওয়ার সাথে নয় কিন্তু এটাকে অবহেলা করতে যাব না আল্লাহ রসুল সাল্লাহ চাপে ছিলেন কেউ কখনো রসুলের কোন কাজ বাধ্যতামূলক এবং বাধ্যতামূলক নয় এগুলো তারা দেখতেন না রসুলকে যেই কাজ করতে দেখতেন সেটাই তারা আমল করতেন সেটা গুরুত্ব দেয় না হয় জুতে খুলে ফেলেছেন সাহবের কেরম এটা দেখে সবাই জুতে খুলে ফেলেছেন নামাজের শেষে সুইয় এখন শেষ তাদেরকে জিজ্ঞাসা করলেন মা রকম খালা কি হলো তোমাদের জুতে খুললে কেন সাহেব বললেন যে আপনাকে দেখলাম খুলতে তাইলে সাহেবের চেতনা হচ্ছে রসুল যাই করতেন তাই করতেন এটা তাদের জন্য বাধ্যতামূলক নিয়ে ভিন্ন করা বাধ্যতামূলক নয় এই বাধ্যতামূলক অবাধ্যতামূলক এই যে আপনার বিধানের যে পর্যায়ক্রম এগুলো ঠিক করেছেন মোলামায় যখন মানুষের ছাড়াছাড়ি শুরু করেছে সেই স্বর্ণযুগ চলে গেছে যে মানুষ এখন ছাড়তে শুরু করে তখন তার একটা সিস্টেম কোনটা ছাড়লো তেমন একটা বেশি সমস্যা নেই তখন থেকে এই আপনার বিধানগত ব্যাপারগুলো এসেছে বিধানের প্রকার এসেছে আল্লাহ আমাদেরকে রসুগের আদর্শ মেনে চোখার তো অভিযান করুন